শহীদ সিল বিষয় একটা পোশাকের দৃষ্টিভঙ্গি সবাই বিধান আমাদের পোশাক কেমন হওয়া উচিত এই সম্পর্কে আমরা আলোচনার চেষ্টা করেছি যেকোনের সুন ছাড়া এটা আল্লাহ করবেন না যারা মুখ্যমন্ত্রী আল্লাহকে মহাপ্রতের কথা বলে সেটা মুখে মুখে মহাপের সুন্দর এই মানুষের মানুষকে ঢোকা দেওয়ার একটা রাস্তা তাদের জন্য বক্তব্যে এত বেশি এটা উচিত একটা যদি তোমরা আল্লাহকে মহাপত করো কথা করতে কথা নেই এইরকমই সমস্যা অথবা এই আয়াতের ব্যাখ্যা আমার আয়াত আয়াত এক দুইটা করে। আমাদের দিনের জন্য অথচের উপরে আমরা আনন্দ করি না দায় করার কথা আছে এবং দায় পেশাদ করলে কি করবে बुखारी हसन सफर रसूल को रचा है बा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम قلنا على سبات القوم एक हम इलाके में सुब्बन के ऊपर तरह बनाया एक शख्स सुन सुया दिस और सर प्राउ नहीं तो बुखारी और हदीस को कहना है वो नहीं पर पूरा है शंका है क्या জিজ্ঞেস করেছেন মাঝার মানি আমি বলেছি এটা তো আসলে সিদ্ধান্ত কোন চিনা মা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দিয়ে দিবেন ওইটাই হলার নতুন কোন ধর্ম না নতুন কোন ক্ষমতা না বলে আয়োজন জানা সবাই শিকার হয় আমি মক্কা থেকে জায় আসছি গাড়িতে যখন সারা আসে তখনই যে যিনি জবাব দিচ্ছেন সৌদি রেডিওতে দেওয়ার বলছেন। এটা নিয়ে কোন তিনি যে অর্জন করতে পারেন পুরা পুরি চারটা না শত শত মাঝার না এদকা ইয়া হেলিছে এটা কি মজা মজা মানে কি মনে হয় আলাম শিখিয়ে দেন না না এটা ভুল এটা তো তো এইজন্য ইমাম সবচেয়ে বড় পন্ডিত ওনাকে জিজ্ঞেস করা হয়েছে তত যুদ্ধ হইত ডিবাহ যুদ্ধের মধ্যে তো হিন্দু পণ্ডিত বলেছেন কথাটা যে ইসলাম ধর্ম কি প্রমাণ হইল এই লোকটা কথা এত যোগ্য মানুষটা মুসলমান একটা রূপা এত যোগ্য মানুষটা মুসলমান সেটাই প্রমাণ করে ইসলাম ধর্ম সত্য নাইনে তিনিও চিন্তা করেছেন যে আমিও মাঝাব মানে আমার জন্য তিনি সিরিয়াল যেটা বলবেন বলবেন যেন আমার সিরিয়াল দাওদা রাসায়েল নাসীহাহ রাহমাতুল্লাহ আলাইহি তাখল বয় উস্তাদ উস্তাদ হুসাইন আহমদ বাগদাদ রাহমাতুল্লাহ আলাইহি তাখল বয় উস্তাদ মাহমুদ হাসান দাওনতি রাহমাতুল্লাহ শামলিস হারদায়ে উস্তাদ শাম আব্দুল আজিজ তায়ে রিহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ হাদিসে দেহলভী এই মুহাদ্দিসে হাদিস আজকে আরম্ভকে শাহ ওয়ালিউল্লাহ মাদ্দেশে আল্লাহ উস্তাদ ابن আবু ত্বায়রা তাδει কুরদিন মানুষ ও বিস্তার মানুষ প্রতিদিন আজকে আছতে জানা থাকে কেউ দেখেন তিনিও তোমার কারণ হচ্ছে তারা যে সিদ্ধান্ত দিয়েছেন উত্তম এই কাম ওয়াজাব ওয়াকুল ঘর এর নাম তাইলে মা সাহিব কে কথা বলা উদ্দেশ্য আছে ওই যে রাসূল কে মুহাববত করার বিষয়টা এই আয়াত হয়তো রাসূল করার ব্যাপারটা নাই তার মানে জামা যে কথা আর কিছু না তাইলে যদি কথা যদি হাদিস মানো তাইলে হাদিসে আছে রাসূল বলেছেন লাকুম মিন মুআহাদকুম হাত্তা আন্ন তার তার তারপরে আসে পুরাণে আসছে বলেছেন সবচেয়ে বেশি উঠুক্ত তোমার থেকে আল্লাহ যে কোনো বিষয়ে করবা এটাই আল্লাহ জানাই মহবতার কাছে যেই দল করো যে কাজ করো যেটাই করো বাবা মা সন্তান থেকে সবচেয়ে তুমি যে মহাপত করো এটা কি মুখের কথা এটা তোমাকে চলে যায় সেটা এটাকে ভ্রমণ করা যায় এটা আদায় করা যায় কলমের ইমাম যা আছে সে দুনিয়ার জন্য জীবন রক্ষার জন্য কারোর সাথে আকোষ করে না যদি হয়ে ঠিক মহাপ একটা বিষয় এই মহাপুর হয় তাই তোমাকে বক্তব্য তোমার পদক্ষেপ সব কিছুতে প্রকাশ পাওয়া যাবে তুমি অসুস্থ কে মহাপোধ করো কি করবে নিজে একটু কষ্ট করতে রাজি না আমার আশেপা রে ভাই সামায় গ্রামের এই জন্য ছোটবেলায় বাচ্চাদের গান সন্তান জন্ম জরি গন্মে আল্লাহ জানতেন আল্লাহ জানেন কাকে رسول ابو صاحب رسول جن میں ایک تو مکھدر ہے وہش ساتھ مست ہے خاطر مست ہے مسلمان نام مسلمان اور لباس ہمارا مطلب خاطر مست ہے یہ کیچ بولا رسول کاشنہ رسول کاشنہ کیچ بولا ہمارا رسول کی نیا باتیں تو کچھ بولا خاطر এই যে আমরা যখন আশারাই হাজার প্রথম দশ দিন আমরা যখন একটু বানাইলাম কেন কবি কবি বলেন তবে ভা যায় ওইরকম একটা চেষ্টা তো করা যায় তাই হয়ে গেছে আল্লাহ পয়সার জোগাড় কে দেয় বি উৎসাহিত উৎসাহ দেওয়ার জন্য যখন খবর ছড়াই খবর কিন্তু মুসলমান স্থায়ী ভাবে হেরে যাওয়া মাত্র না এটা যাবে শান্ত মুসলমান মানসিক ভাবে যেন বিকল হয়ে যায় ছড়াই দ্বিতীয়বার ঘুরে এই খবর দ্রুত ছড়ায় গেছে ছড়াই যাওয়ার পর কেউ কোন দিনের পর ধরে সাহায্য কি জন্য মন ভেঙে গেছে একদম মন কি মদিনা চলে গেছে থাকতে পারেন কেন যে রসুন যদি দেখবেন এই জন্য অবস্থায় ওই রক্ত সহ করা হয় ওখানে রসুন কি আর দেখতে পারবো না যুদ্ধের অবস্থা খুব ভালো না খুব খারাপ তো তুমি এই খবর জানি মধ্যে যে ভাই গিয়েছিলাম খবর কি বলতো রসুলের খবর কি জানবা তুমি আজ খবর বলো তোমার ছেলে গিয়েছিল যুদ্ধের মধ্যে তার ভাই গিয়েছে ছেলে দিয়েছে স্বামী গিয়েছে তিনজন নাই সে আসলে এমন বলেছে তুমি রাসূলের খবর কিছো তোমার село তো সাহায্য করতে বলেছে কতরে কোন কারণে মানে মারার মত জন্য রাসূলকে জানি দিতে হবে আবার খবর কি দাও তোমার শান্তি তো সাহায্য করতে বলেছেwidetildeও কাফালাই খবর দেয় সামনে ইয়ে করেছে রসুলকে জীবিত নিজের ভাইয়ের সাহায্যের দোকান নিজের সন্তানের সহ ছোট্ট ছয় বছর মা চলে যায় যে সমস্ত বাচ্চাদের ছোট অবস্থা মা থাকলে টেনশন ঘরে টেনশন নাই তো बशीर बाबा कानो तो आसे रसूल का ज्ञान देतो भाई मोहब्बत करते हो वो चीज तुम चाहते मुख्य मुख्य आसे रसूल दाब को कितना के रही चले गए बच्चा ছোট্ট ছোট্ট বাচ্চা বৌদ্ধ ভাই মদিনা থেকে এখন জাফরের চলে যাওয়াটা সন্তানের চেয়ে বেশি কষ্ট যে সেখানে হিজব করে চলে গেছেন সেখান থেকেই তো জাফরকে দেখেন না বহুদিন রসুলের সাথে ছিলেন ইসলাম কবর আগেও জাফর ছিলেন রসুলের সাথে কেন আবু পরে মুসলমান কষ্ট কিন্তু যখন ঘরে গেছে বিদায় বিবির কাছে এত কষ্ট সেই দিবি কর না নিরাপদে থাকবো এই কোন খবর নেই ছোট ঘরে আসছেন বিদায় সাহায্যে ফিরে আমার এই দোয়া কোনো না কালার সিদ্ধান্তের বিরুদ্ধে দোয়া হ্যাঁ কারণ কি কারণ রাসূল আমাল পরে আয়তন সেনাপতির নাম ঘোষণা করেন ওই জানেও আমি বাস না আল্লাহ ও ভাইটা জামাত করে যদি ভালো নিজেকে শক্ত রাখার জন্য বাচ্চা চোখের পানি বাবা মা সহ্য করতে পারে যখন তাকে ফাঁসি রায় ঘোষণা হয়ে তার সামনের দিকে আগেছেন হাসতেছেন হাসতেছেন হাজর চলে গেলেন যাই হোক বসিদ ওই ছোট্ট রসিদ কে রেখেই চলে যাচ্ছেন শহরের আ. চলে যেতেন সবাই আগে আনার জন্য সকলের সাথে সাথে বসিয়েছে বাবাকে আগে আনতে যাবে এটা তো বাবা শহর থেকে আসছে আমাদের মনে আছে मतलब द्रुत चले घर जो ছোট্ট যা পরে সকলের সাথে তিনিও আগে তো সিদ্ধান্ত যাবেন রসুর নিজেই জানবেন এই জন্য যা অসুরের ঘোড়ার সাথে যারা হোক সে বাবা কোথায় ছোট্ট মানুষের ছোট্ট বসির মুখে তাকায় অতন্ত মতসা করেছেন কারণ রসূল আল্লাহু শিকি দিয়েছেন সুতরাং তাওা শেষ বিদায় রসূলের যে গুণ আল্লাহ বলেছেন রউফ রহিম তো রাসূল বশীরের মুখ থেকে তাকাইতো মানে হুত পাওয়া যায় রাসূল মুন্তাফি রেনসে যখন তাকাই সান্নিধ্য পেয়েছেন কি সময় মানুষ হয়েছেন ছোট বসি না ওই ছোট্ট বসিয়ে যখন রসুর ওই বাবা শুনেছেন বসি আজ থেকে যদি আমি তোমার বাবা হই তুমি সমস্যা আমার কিচ্ছু পারতেন মা ছোটবেলায় মা হারাই আজকে বাবা নাই বুঝতে পারছি আমার কোন যদি তোমাকে করে আগর করার জন্য তুমি মনে করো আল্লাহ রসুল আজিজের উপর আগর হয়ে গেছা पर्दारोकसा जन तुम पोशाक सुंदर देखा এখন মানুষ প্রসাদ করে আরেকজন সুন্দর বলে ফ্যাস সুন্দর লাগুকার না লাগে এমন প্রসাদ করে আজক ইয়েতে হিন্দিতে একটা প্রবাদ আছে তার বলেসিকতা এই জন্য এটা এই কথাটা ইসলামের সাথে সাংঘর্ষিক খাওনুন দ্বারা پہلو جب بھا نہیں جا ما چاہے کھاؤ جو کے چاہن گیا و شاپن نعت او তবে তুমি খেয়াল দুইটা জিনিস দুইটা জিনিস খেল করে মাকে ভুলের দিকে নিয়ে যাবে সেটা আছে। অপচয় এবং অহংকার তোমার পোসাদ তোমার খাওয়া সবকিছুর মধ্যে দৃষ্টিভঙ্গি করবা তোমার মধ্যে যেন অহংকারের ভাব অপচয় এটা যেন প্রকাশ না হয় এটা খেলা বলে তুমি নোদ্র পোশাক কই পানি পোসাদ করে থাকবে সেটা বলে সামর্থ্য থাকলে করো কিন্তু দাবি পোশাক করবার নিজের শান্তির জন্য আল্লাহ দেখে আরেকটা বিষয় হচ্ছে পোশাকের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে অন্য একটা হাবিজ থেকে বের করা যায়নি অন্য একটা হাবিজ থেকে যুক্ত করেছেন পোশাকের মৌলিক বিষয় যে বিষয়গুলো আমি বলি না হয় না এমন কোন কাজ করা যাবে না যে তুমি অন্য কৌবের অনুসরণ ইচ্ছে করে একটা মিথ্যা প্রবাহীয় চলে আসে ঈসাকে এইভাবে হত্যা করা হয়েছে না এবং কথা হয়েছে সাক্ষাৎ কোরআন বলতে হত্যা করা হয়েছে মুসলমান সে তাদের করে সে আমাদের লোক না এখন আপনি পোশাক আসলে কাকে ফলো করে করতেছেন ওটা আপনার ভাব আপনি সকালে রাত্রে আমারই আকারে ভাই তারা থাকেন না আমি রাত্রে নামাজ করে দেখি কোনো দুই বন্ধু সহ নামাজ পড়তেছি আমি খুব পুষ্পাস তুমি ওটাকে দিচ্ছ কেন তোমার স্টাইল এর সাহায্যে পোশাক আসতো না কেন তোমার স্টাইল এর পোশাক আসতো না কেন তার মাকে কি তুমি কাকে কাকে তোমার পোশাক দিনের পোশাক আসুরায় রোজা রাখতেন আগের থেকে রসুল মহরমের দশ তারিখে রোজা আগের থেকেই রাখতেন মোদিরাই জায়গা থেকে বোঝা রাখতেন আমার ভাই সম্পর্কে আমরাও রাখবো তবে আল্লাহ যুদ্ধ আগামী বছর বাঁচায় রাখেন একটা না পাঁচটা করবো যেন আমাদের মিলে না এটা কেবল ওসা অটোমেটিক মিলে যাও ইচ্ছা করে রাসূল অটোমেটিক মিলে যেটা আছে তার ঠিকই পুরো টাকা ভাড়া রাসূলই টাকা ভাড়া চায় আপনারা দসর আছেন কিন্তু সাহাবাকরা রাসূলের দুই দিন রোজার 9 9 10 অথবা 10 11 दोस्तों पता बड़ा नीतीश शॉर्ट है जहां पे रसूल साहब चलते बिजातीयদের তার মুখ বড় করে তোমরা সেখানে আমরা পোশাকের ক্ষেত্রে কি সব পোশাক করতেছি হাতে যাবে হাতে লাগাই আশ্চর্য আমাদের কোনো অসুবিধা এত বোকা মস্তিষ্কের মধ্যে এত বিকৃতি আসছে কেমন আসবে না মস্তিষ্ক খালি থাকে না কারণ এই জন্য আমরা পোশাকের ক্ষেত্রে জিনিসটা খেয়াল রাখবো বিজাতীয়দের সাথে বিজাতীয়দের সাথে আমাদের সাথে আপনি লক্ষ্য রাখবেন অন্যদের সাথে মিলে না যায় এটা খেয়াল রাখবেন আরেকটা হচ্ছে পোশাকের মৌলিক বিষয় সেটা পুরুষদের জন্য পোশাক করার সময় খেয়াল রাখতে হবে আমার মানে আমরা এই জন্য আমাদের ওটো খেয়াল আমাদের যখন মসজিদের কাকুর নিচে কাপড়টা আনেন তখন কি বলে নিজ নিজ বলে আপনার পরিচয়টা কি হওয়া উচিত না মুসলমানে পোশাক হবে কোন রসূলের পোশাক যেমন 탁ুর উপরে ছিল এটা ফরস এটা ফরস 탁ুর উপরে 탁 উঠা এটা ফরস তুমি এই ফরসটা কি রক্ষা করুন ইনশাআল্লাহ এই মনে কি শুরু করা হবে এটা আর তুমি এটা কি পোশাক পরলেন এটা আপনার শর্ত আল্লাহ তাআলা আমাদেরকে গোটা জীবন সমস্ত আমলকে হযরত রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি